আবু বুর্দাহ ইবনু আবু মুসা রদিল হতে বর্ণিত যে তিনি এবং ইয়াজিদ ইবনু আবু কাপশা রদিলাহ তালাহু সফরে ছিলেন আর ইয়াজিদ রদিল্লাহ তাল্লাহ মুসাফির অবস্থায় রোজা রাখতেন আবু বুদাহ রদিল্লাহ তালাহ তাকে বললেন আমি আবু মুসা আশরি রদিলাহ তালাহুকে একাধিকবার বলতে শুনেছি তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যখন বন্দা পীড়িত হয় কিংবা সফরে থাকে তখন তার জন্য তাই লেখা হয় যা সে আবাসে সুস্থ অবস্থায় আমল করত